মানবতা সমাধান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 আলোচনা করা হয়েছে এর আগেও ইসলামের কিছু বৈশিষ্ট্য এবং ইসলামের কিছু সুন্দর দিক সম্পর্কে আজও আলোচনা চলতে আছে বা আজও আলোচনা যে করতে আছি এটাও হবে ইসলামের কিছু দিক এবং ইসলামের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তালা মানুষের সাথে বা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কায়েম করার যে মাধ্যমগুলি আল্লা রবুল্লা আলমিন দিয়েছেন সেই মাধ্যমগুলির মধ্যে সবথেকে বড় মাধ্যম যেটা পূর্বেও আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে নামাজ নামাজের কথা বলা হয়ে গেছে এই নামাজ হচ্ছে ইসলামের পঞ্চম খুঁটির মধ্যে একটি খুঁটি আপনার একটা বাড়ি মনে করিলেন বাড়িটা আপনি তৈরি করেছেন সেই বাড়িটা দাঁড়িয়ে আছে পাঁচটি খুঁটির ওপরে এখন এই বাড়ির একটি খুঁটি যদি নষ্ট হয়ে যায় তাহলে বাড়িটা কি আর বাসযোগ্য থাকবে বাড়িটাই কি আর আপনি আর আমি বাস করতে পারবো আমরা কেউ বাস করতে পারবো না সেই বাড়ি ছেড়ে চলে যাব কিংবা সেই বাড়ির আমরা মেরামত করব। ইসলাম অনুরূপ একটা বাড়ি যে বাড়িটাকে দাঁড় করানো হয়েছে পাঁচটি খুঁটির মধ্যে আলোচনা করে বলছেন বুনিয়াল ইসলাম ও হজ্জে রসুল করিম সাল্লাম বলছেন ইসলামের বুনিয়াদ ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের উপরে পাঁচটি খুঁটির উপরে রাখা হয়েছে তার মধ্যে আল্লাহ একমাত্র উপাস্য আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং তার নবী তার রাসুল দুই নম্বরে নামাজ কায়েম করা তিন নম্বরে জাকাত দেওয়া চার নম্বরে রোজা রাখা আর পাঁচ নম্বরে হচ্ছে হজ করা তবে হজ তারা করবে যাদের হজ করার মতন শক্তি সামর্থ্য আছে তো এখানে নামাজের গুরুত্ব দিতে গিয়ে নামাজের মহান ইবাদতের কথা বলতে গিয়ে বলা হলো যে নামাজ হচ্ছে ইসলামের দুই নম্বরে খুঁটি আর ইসলামের তৃতীয় নম্বরে খুঁটি হচ্ছে মানুষ জাকাত দেবে এই জাকাত দেওয়ার মাধ্যমেও ইসলাম আল্লাহর সাথে সম্পর্ক কায়েম রাখবে এটাও হচ্ছে ইসলামের একটা বড় বৈশিষ্ট্য এবং ইসলামের একটা সুন্দর দিক যে ইসলাম মানুষকে জাকাত দেওয়ার কথা বলেছে এই জাকাত দেওয়ার ব্যাপারে এটা মনে করবেন না যে আমি আপনি স্বাধীন ইচ্ছা হলে জাকাত দেব আর ইচ্ছা হলে দেব না এই জাকাতের কত উপকারিতা আছে এই জাকাতের যে কত লাভ আপনি যদি জাকাত দেন এক নম্বরে আপনার মাল পাকও পবিত্র হবে আপনার মালে বরকত আসবে আপনি যদি জাকাত দেন তাহলে আপনি এই জাকাতের মাধ্যমে গরিব দুঃখীদের সাহায্য করবেন গরিব দুঃখীরা আপনার প্রতি তাদের ভালোবাসা সৃষ্টি হবে। কারণ কোনো মানুষ কিছু দেয় তখন তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি হয় এই জাকাত দিলে গরিবদের সহযোগিতা হবে গরিবরা আপনাকে ভালোবাসবে এই জাকাতের মাধ্যমে আপোষের মধ্যে ভালোবাসা এবং প্রেম প্রীতি সৃষ্টি হবে কারণ যখন মানুষ দেবে তখন যাকে আপনি দেবেন সে আপনাকে ভালোবাসবে আর এই জাকাতের মাধ্যমেই আল্লাহ রব্বুর আলমিন এই জাকাতের বিধান এই জন্যই আমাদেরকে দিয়েছেন যে এই জাকাতের মাধ্যমে মানে অভাব অনাটন বিশ্বের সমস্ত ধনীরা যদি আজকে জাকাত আদায় করত। তাহলে সমাজে কোনো গরিব থাকতো না আল্লাহ এই জাকাতের বিধান তো এই জন্যই দিয়েছে ইসলামের এই সৌন্দর্যের কথা তো এই জন্যই এসেছে যে জাকাত যদি আদায় করা হয় তাহলে সমাজে কোনো গরিব থাকবে না গরিবদের অভাব অনটন দূর হয়ে যাবে আজকে আমরা এক দেশে বাস করি যেখানে জাকাত দেওয়াকে বাধ্যত করা হয়েছে সেখানে গরিব দেখা যায় না কেন গরিব আছে কিন্তু গরিব বুঝা যায় না গরিব আছে কিন্তু গরিব দেখা যায় না কেন কারণ এই জাকাতের মাল পর্যাপ্ত পরিমাণে তাদেরকে দেওয়া হয় তাই তাদের মাঝে কোনো অভাব অনাটন থাকে না আজকে যদি যদি দিত। দিত। সমাজে কোন গরিব থাকতো না তো জাকাতের এই বড় একটা দিক হচ্ছে যে জাকাতের মাধ্যমে গর্বাত বা অভাব অনাটন দূর হয়ে যায় যদিও আমরা এই দিক মানে ভাবি না তাই অনেক ধনী সমাজে রয়েছে তারা ভাবে না অথচ মহান আল্লাহ রাবুর আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমাদের মালের মধ্যে অভাবী ভিক্ষুকদের এবং অন্যান্য বঞ্চিত মানুষদের অধিকার রয়েছে আমার যে মাল কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করেন কাউকে বড় বানিয়ে পরীক্ষা করেন কাউকে ছোট বানিয়ে পরীক্ষা করেন কাউকে চোখ দিয়ে পরীক্ষা করেন কাউকে অন্ধ বানিয়ে পরীক্ষা করেন কাউকে পা দিয়ে পরীক্ষা করেন কাউকে খোরা বানিয়ে পরীক্ষা করেন কাউকে কান দিয়ে পরীক্ষা করেন কাউকে আর অন্য কিছু দিয়ে পরীক্ষা করেন এ তো আল্লাহর পরীক্ষার ব্যাপার আপনাকে আল্লাহ মাল দিয়েছেন তার মানে হচ্ছে যে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন এখন আপনি যদি এই মালকে নিজের মান বলে করেন আপনি যদি মনে করেন এই মালে অন্য কারো অধিকার নেই তাহলে এটা হবে আপনার ভুল আর এর কারণে আপনাকে কালকে কেমতের মাঠে শাস্তি ভোগ করতে হবে কথা মহান আল্লাহ রব্বুল আলমিন পয়সাকে জমা করে রাখে জমা করে রাখছে জমা জমা জমা সবাই জমা করে আরে জমা করতে করতেই করতে করতে একদিন এমন অবস্থা আছে দুনিয়া থেকে চলে যায় জমা রয়ে যায় নিজে ভোগ করতে পারে না ভোগ করে অন্য মানুষেরা সে করেই গেল শুধু জমা করেই গেল কিন্তু ভোগ করার সুযোগ আর কোনদিন হলো না আল্লাহ বলছেন আল্লাহ যারা সোনা চাঁদিকে টাকা পয়সাকে জমা করে রাখে আর আল্লাহ রাস্তায় খরচ করে না আবাসের হোম হে নবী তুমি ওদেরকে সুসংবাদ দিয়ে দাও তুমি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও কঠিন শাস্তির সুসংবাদ কালকে কামতের মাঠে তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ রা আলমিন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যারা আল্লাহর দেওয়ার ধন আল্লাহর দেওয়া টাকা পয়সাকে ব্যয় করে না খরচা করে না তারা যেন এটা মনে না করে যে এই খরচা না করা তাদের জন্য কল্যাণ বই আনবে না কালকে ক্যামতের মাঠে মহান আল্লাহ রবুল আলমিন এই সমস্ত ধন সম্পদকে টাকা পয়সাকে গলায় বেরিয়ে পড়িয়ে ঝুলিয়ে দেবেন ক্যামতের মাঠে ঝুলতে থাকবে গলায় বেরিয়ে পড়া অবস্থায় তাদের টাকা পয়সা তাই যদি কেউ নিজের মালের জাকাত না দেয় কে আমতের মাঠে তার এই অবস্থা হবে যে তার সমস্ত মাল সম্পদকে ফেরি পরিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হবে আর একটি আয়তের মধ্যে আছে আল্লাহ রবন আলমিনী বলেছেন যার অর্থ হচ্ছে যে তাদের সেই সমস্ত টাকা পয়সা সোনা চানিকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে আর সেই দিয়েই তাদেরকে দাগা হবে তাদেরকে ছাঁকা দেওয়া হবে যদি জাকা ঠিক মতন আদায় না করে তো ভাইরা আমার ইসলাম যে এই মহান একটা কথা শিক্ষা আমাদেরকে দিয়েছে গর্বাদ অভাব দূর হয়ে যাবে তাই রাসুল করিম সাল্ল আলসালাম একটি হাদিসের মধ্যে বলছেন হাদিসের কথা আল্লাহ ই মোহাম্মদ রাসুলাল আল্লাহ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা লাহা ই সাক্ষ্য দিয়েছে ততক্ষণ আমি মানুষের সাথে যুদ্ধ করব এখন একটু বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি <laughs> As-salamu alaykum, I'm Muhammad Badrudja Nadvi. You're watching Peace TV, Bangla. Marriage or divorce? What's Islamic religion? to keep divorce. Solution or problem? Join family system. Heaven or hell? Big fat elite have become the norm. You choose...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 প্রতি শনি <teknik> and the rest of the world will be the same and will be the same my prayer, my sacrifice, my life and my death are all for Allah, sustainer of the world See, Chamut Karshishura, Parabarty Anushthaan, Peace TV Banglai বিরতির পর আবারও আপনাদের কাছে ফিরিয়ে এলাম আপনারা শুনতে ছিলেন জাকাতের কথা যে জাকাতের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলমিন মানুষের মাঝে এক ভ্রাতৃত্বের সম্পর্ক কায়েম করার একটা মাধ্যম হিসাবে এই জাকাত আমাদের ওপরে আল্লাহ রব্বুল আলমিন জারি করেছেন বা দিতে অপরিহার্য বলে ঘোষণা করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি তাদের সাথে যুদ্ধ করব। যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্যিকার উপাস্যায় আর হচ্ছে আল্লাহর একজন বান্দা এবং আল্লাহরিত একজন রসুল আর আমাকে হুকুম দেওয়া হয়েছে আর নির্দেশ দেওয়া হয়েছে ইকাম ইস সালাত নামাজ কায়ম করার ইতা জাকাত দেওয়াত যখন তারা এই কাজটা করে নিবে এখানে যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে আল্লাহর নবীকে তাদের সাথে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে যারা জাকাত দেবে না তাহলে জাকাতের কত গুরুত্ব ইসলামে যে জাকাত না দিলে যুদ্ধ করার কথা পর্যন্ত ইসলামে আসছে আল্লাহ রসুল সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন তারপরে হজরত আবুকার আপনি তাদের সাথে কিভাবে যুদ্ধ করবেন তারা তো কালেমা পরে তারা তো কালেমাকে বিশ্বাস করে যারা কালেমাকে বিশ্বাস করে তাদের সাথে আপনি কিভাবে যুদ্ধ করবেন আল্লাহ রসুল তো বলেছেন যারা কালেমা পড়বে এই সাক্ষী দেবে না বলছেন আমি তাদের সাথে যুদ্ধ করব যারা নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য সূচিত করবে আমি তাদের সাথে যুদ্ধ করবো হজত আবাকি আল্লাহ তাল্লাহা আনহ এ কথাও বললেন যদি কেউ এমন রশিটা আমাকে দিয়ে। বিরত থাকে যে রশিটা তারা জাকাত হিসাবে আল্লাহ আমি তার বলছেন এবং তিনি সত্যের ওপরে প্রতিষ্ঠিত আছেন ভাইরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ইসলামে জাকাত দেওয়ার ব্যাপারে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়নি যে আপনি ইচ্ছা হলে জাকাত দেবেন আর ইচ্ছা হলে জাকাত দেবেন না ইচ্ছা হওয়া জাকাতের একটা নিসাব আছে জাকাতের একটা হিসাব অঙ্ক করা আছে কি মালে কতটা পরিমাণ জাকাত দিবেন কি মালে কতটা অর্থ আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন এবং জাকাত কাদেরকে দেবেন তারও একটা মানে সেই শ্রেণীর লোকদেরকেও আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন যে কাদেরকে কাদেরকে আপনি জাকাত দেবেন যে ইসলামের এক মহান সৌন্দর্য আর এক মহান দিক হচ্ছে যে ইসলাম মানুষকে জাকাত দেওয়ার কথা বলেছেন কারণ এই জাকাত দেওয়ার মাধ্যমে মানুষের আপোষে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয় হিংসা বিবাদ বিদ্বেষ দূরীভূত হয়ে যায় মানুষের প্রতি মানুষের ভালোবাসা হয় কারণ যখন আমি কাউকে আমার মাল থেকে কিছু দেব তখন তার আমার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে তো ভাইর আমার কথা হচ্ছে এটা হচ্ছে ইসলামের একটা মহান এবং বিশেষ দিক যে ইসলাম আমাদেরকে জাকাত দেওয়ার কথা বলেছে হাদিসের মধ্যে রাসুল করিম সাল আল সাল্লাম এ কথাও আমাদেরকে বলছে যে যারা জাকাত দেয় না তাদের শাস্তি এই হবে যে মালগুলোকে দুটি বিষাক্ত সাপে পরিণত করে মহান আল্লাহ রব্বুল আলমিন মানুষের গলায় পরিয়ে দিবেন যে সাপ তাকে দংশন করবে আর বলবে আনা মা আলুক আনা ক্যান আনা মা আনা ক্যান তাকে দংশন করবে আর বলবে আমি হচ্ছি তোমার মাল আমি হচ্ছি সেই তোমার রক্ষিত ধন যে রক্ষিত ধনভান্ডার থেকে তুমি গরিব সব নিজের মাল করে জমা রাখতে আমি সেই সেই মাল তাহলে বুঝতে পারা গেল যে দিলে আল্লাহ রবুল আলমীর সন্তুষ্টি পাওয়া যাবে আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে নেকি পাওয়া যাবে আর এই নেকি আর এই সন্তুষ্টি আল্লাহ রবুল আলমিনের জান্নাত লাভের মাধ্যম হয়ে যাবে আর যদি আমরা জাকাত না দিই তাহলে আমাদের শাস্তি জাহান নামে যেতে ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলাম মানুষকে রোজা রাখতে বলেছে রোজা রাখার মাধ্যমেও মানুষের সাথে আল্লাহর একটা সম্পর্ক কায়েম হয় এটা আমার একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর একটা সংযোজন থাকে আর এই ইবাদতের অনেক উপকারিতা এবং অনেক লাভ রয়েছে কেমন যেমন রোজার মাধ্যমে একটা মানুষ নিজেকে অভ্যস্ত করতে পারে অনেক কিছু জিনিস থেকে বাঁচিয়ে রাখার একটা মানুষ মনে করলেন সিগারেট খেত একটা মানুষ মনে করলেন মদ খেত একটা মানুষ মনে করলেন আরো কিছু অন্যায় কাজ করতো এই রোজার দিন এলেপালেন দেখবেন যে অনেকেই নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে খালি এই মনে করে যে আর মতন একটা ইবাদতের কাজ যখন আমি করছি তখন নিজেকে বিরত রাখাই ভালো যাতে করে আমার এই রোজাটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় কারণ অনেকে দেখা যায় মিথ্যা বলে কিন্তু যখন রোজার মাঠ আসে তখন চেষ্টা করে যদিও অনেকেই বলে মিথ্যা কথা গিয়ে করে চুগুলিও করে রোজার দিনেও অনেকে অনেক অন্যায় করে ফেলে এটা আলাদা কথা কিন্তু তবু অনেকে চেষ্টা করে যে রোজা রাখা অবস্থায় আমি অন্যায় কাজ করব না রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা কথা বলবো না রোজা রাখা অবস্থায় আমি কোন রকমের অন্যায় কোন অশ্লীল থাকবো না হয় কারণ সে জানে যে হাদিসের কথা আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা ছাড়লো না মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়লো না অশ্লীল অন্যায় কাজ করা ছাড়লো না তার এটা কোন দরকার নেই যে হাওয়া আর মানে পান করা থেকে নিজেকে বিরত রাখবেন আপনি না খেয়ে থেকে না পান করে আপনার লাভটা কি হবে যদি আপনি এই রোজা রাখা অবস্থায় এই অন্যায় কাজগুলা যদি ছাড়তে না পারেন তাই রাসুর করিম সাল্লাহাল্লামের এই কথার দিকে লক্ষ্য করে অনেক রোজাদার রোজার মাস এলে পারান রোজার দিনে মিথ্যা কথা বলা থেকে আর অনেক অন্যায় বাঁচিয়ে রাখার চেষ্টা করে রোজার একটা বৈশিষ্ট্য হচ্ছে এবং একতা এবং ইতিহাদ ইতিফাক সৃষ্টি হয় আপনি দেখেন একসাথে আমরা রোজা রাখি ইফতারি করি এক সময়ে সেহরি খায়। একই সময়ে উঠি একই সময়ে ঈদের মাঠে যায় একই মানে ভাবে সবাই আনন্দ প্রকাশ করি এবং একই সাথে মিলে আমরা সকলেই ঈদের নামাজ আদায় করি একই সময় একই মাসে একই মাস সারা বিশ্বের মুসলমানদের জন্য একই মাসে সবাইকে রোজা রাখতে হয় তাহলে কত বড় একটা ঐক্য এবং কত বড় একটা বড়ো ইতিহাদ এবং ইত্তিফাকের জিনিস এই রোজার মোড়ে আমরা দেখতে পাই কেউ একে আঁকি না বরং সবাইকে একসাথে এবং একইভাবে রোজা রাখতে একই সময় এই রোজা রেখে সবাই ইতিহাস এবং ইতিফাকের সাক্ষ্য দেয় তো এই হচ্ছে রোজার একটা বিরাট বৈশিষ্ট্য দিক এবং রোজার ফজিলতের কথা বলে রসুল এ কারিম সাল্লাহ আলিয়া তার উম্মতকে এই মহান বৈশিষ্ট্য এবং এই মহান ইবাদতকে পালন করার কথা বলেছেন তাই রসুল করিম সাল্লাহ আলি বলছে আসিয়াম জুন নাতুন হচ্ছে ঢালের মতো দেখবেন যুদ্ধের মাঠে ঢাল ব্যবহার হতো যদিও বর্তমান বিশ্বে এরকম নিয়ম পদ্ধতি এখন নাই এখন যুদ্ধের নিয়ম পালটিয়ে গেছে কিন্তু এক যুগ ছিল যখন যুদ্ধ করার সময় মানুষ ঢাল ব্যবহার করত আর এই ঢাল দিয়ে শত্রুর আক্রমণকে সে রক্ষা করতো নবী বলছেন আসছি আমজা হচ্ছে ওই রকম ঢালের মতো মানে এই ঢালটা এই রোজাটা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য তোমার জন্য এটা ঢাল হবে এটা ঢালের মতো তাই যখন রোজা রাখবে তখন রোজা রাখা অবস্থায় এমন মাররা তাই এ রোজা রাখা অবস্থায় খবরদার কোনো অশ্লীল কথা বলবে না এ রোজা রাখা অবস্থায় কোনো অন্যায় কাজ করতে যাবে না এখন আপনি করতে চান না করলেন একটা মানুষ করতে এসছে গায়ে পরে আপনার সাথে বিবাদ বাধাতে এসছে তখন আপনি তাকে বলুন আমি রোজা রাখছি আমি এখন তোমার সাথে ঝগড়া করতে চাই না যে এই বান্দা খাওয়া থেকে পান করা থেকে নিজেকে বিরত রেখেছে শুধু আমার জন্য অতএব রোজা সে আমার জন্য রাখছে আমি এই রোজার বদলা নিজে হাতে দেব এই রোজার মহান বৈশিষ্টের কথা বিশ্ব নবী মোহাম্মদ রসুল বর্ণনা করলেন বলে দিলেন অন্য একটা আছে আল্লাহ নাহুর আরান যে দরজাটার নাম হচ্ছে রাইয়ান দরজা ইয়াদো মিনহমন সেই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করে লাহাদ ওই দরজা দিয়ে ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না বলা হবে কোথায় আছো। তখন তখন সবাই তারা দাঁড়িয়ে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে যাবে হালাই মিনহ আহাদহুম অতএব রোজাদাররা ছাড়া ওই রাইয়ান দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না তারপরে যখন তারা প্রবেশ করে যাবে তখন ওই দরজা বন্ধ করে দেওয়া হবে তো ভাইরা আমার আমার কথা বলার উদ্দেশ্য ছিল যে ইসলামের মহান বৈশিষ্ট্য সমূহের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য যে ইসলাম মানুষকে রোজা রাখার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার একটা নিয়ম পদ্ধতি দিয়েছে আর এরই মাধ্যমে মানুষের পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয় রোজা রাখার মাধ্যমে দেখা যায় যখন নামাজ দাঁড়াই তারাবি নামাজ সবাই একসাথে গিয়ে তারা নামাজ আদায় করে এটা বৈশিষ্ট্য যে রব্বুল নামাজ আদায় করে দেন এই রোজার ফজিলতের কথা বলতে গিয়ে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা কথাও বলেছেন আরো একটি ইবাদত রয়েছে যার মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের সাথে সম্পর্ক কায়েম হয় সেটা হচ্ছে হজের ব্যাপার যদি সামর্থ্যবান কেউ হয় তাকে হজ করার কথাও ইসলামে বলেছে কেন বলেছে কারণ এই হজের মাধ্যমে আপনি দেখবেন এক মহান ইতিফাক ঐক্য এবং তাতেও আমরা দেখতে পাই এতেও রয়েছে মহান এক ঐক্যের দিক যে দিক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়েছেন যে আমরা ওখানে গেলে এই হজ পালন করবো একই সাথে কত দেশের মানুষ কেউ দেখতে কালো কেউ দেখতে ধলো কেউ ছোট কেউ লম্বা বিভিন্ন রকমের মানুষ রয়েছে কিন্তু কারোর মধ্যে কোনো পার্থক্য নেই কোনো বিবাদ নেই কোনো ঝগড়া নেই কোন শত্রুতা নেয় আপোষে যেন ভাই ভাই একই মায়ের সন্তানের মতো একই সাথে তয়াব করে একই সাথে সাফাই আসে একই সাথে যায় যায় একই একই সাথে সাথে মিনায় আরাফায় যায় একই একই সাথে কাকর মারে মাথা নাড়া করে একই পোশাক পরিধান করে একই অবস্থাতেই সবাই একটি ইবাদতের মহান কাজটা পালন করে মনে হয় যেন সবাই যেন একই মায়ের সন্তান কারো সাথে কারো বিবাদ নয় ধাক্কা থাক্কি লাগে তাও ঝগড়া করে না কারোর জন্য কেউ পরে করতে বলেছেন সেই ইবাদত মধ্যে এক সুন্দর দিক রয়েছে তা হলো এই যে ইবাদত মাধ্যমে আমরা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে পারি এখান থেকে শেষ করলাম যে যেখানে আছেন ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওর বাক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 उ रोड बोस्ट विच नम्बर शून्य জিবি চার নয় এ আর এট তিন ইমেল করুন অনুশীলন নবীর অনুসরণ পবিত্র চালচলন পেলে ইসলামের রাস্তা আমি মুতিউর রহমান হবে মুসলিমের চরিত্র গঠন দেখুন ইসলামী প্রশিক্ষণ দেখুন সন্তান লালন পালন প্রতি বুধবার রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে বিশ টিভি বাংলায়